শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দ্বিতীয় ভাগ তব কথা তপন কবি প্রথম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ সঙ্গে প্রথম পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমন্মাদ কথা আঠেরোশো আটান্ন ভক্ত কৃষ্ণ কিশোর এডেদার সাধু হলধারী যতীন্দ্র জয়মুখুজ্জে রাসমণি আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাই আছেন। আজ আশ্বিন শুক্লা চতুর্থী তিথি ১৬ অক্টোবর 18৮২ সোমবার আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন আহার আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন মাদুরের উপর লেপ ও বালিশ পাতা আছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসিমুখে মহা আনন্দে কথা কহিতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্পোচ্ছলে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি বলিলেন আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো কোথায় ভাগবত কোথায় অধ্যাত্ম কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম এঁড়েদাঁড় কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে গেছিল সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করাতে সে বললে আমি নিজ জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব কৃষ্ণকিশোর কিশোর বললে তুই বল শিব শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাব ভাবলুম আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব তুমি যাবে হলধারি বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে হলধারি গীতা বেদান্ত পড়ে কি না তাই সাধুকে বললে মাটির খাঁচা কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম সে মহা রেগে গেল আর বললে কী হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে রাম চিন্তা করে আর সেই জন্য সর্ব ত্যাগ করেছে তার দেহ মাটির খাজা। সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত হলধারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত কথা কইবে না আমার বলেছিল পৈতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হল তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কী এসে কোথায় কি উড়িয়ে লয়ে ল আগেকার চিহ্ন কিছুই রইল না হুঁশ নাই কাপড় পড়ে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো তাই হলো তার নিজেরই উন্মাদ হল তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে নাটাগড়ের রামকবিরাজ এল কৃষ্ণ কিশোর তাকে বললে ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না সকলের হাস্য একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললে ট্যাক্সওয়ালারা এসেছিল তাই ভাবছি বলেছে টাকা না দিলে ঘটি বাটি লবে আমি বললাম কি হবে ভেবে না হয় ঘটিবাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো খ গো নরেন্দ্রাদির হাস্য কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবধ অধ্যাত্ম পড়ত কি মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বলতাম তুমি খ ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড়লোক দেখলে ভয় হতো না যদু যদুমল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কি ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হলো। বললাম তুমি কীরকম লোকগা যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না আরও কত কি বলতে যাচ্ছিলাম হৃদয় আমার মুখ চেপে ধরলে যতিন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল অনেকদিন পরে কাপতেনের সঙ্গে সৌরিন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজাটাজা বলতে পারব না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগল রজগুণী লোক নানা কাজ লয়ে আছে যতীন্দ্রকে খবর পাঠানো হলো সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে কিন্তু অন্নমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একদিন রাসমণি ঠাকুরবাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসতো আর দুই একটা গান গাইতে বলতো গান গাচ্ছি দেখি যে অন্নমনস্ক হয়ে ফুল বাচ্ছে। অমনি দুই চাপড় তখন ব্যস্ত সমস্ত হয়ে হাতজোর করে রইল হলধারীকে বললাম দাদা একই স্বভাব হলো কি উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল মথুরের সঙ্গে তীর্থ আঠেরোশো আটষট্টি বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল তখন কাশিতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজাবাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এইসব কথা আমি কাঁদতে লাগলাম মা কোথায় আনলে আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু দক্ষিণেশ্বরে তো বিষয়ের কথা শুনতে হয় নাই ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন